লোকদের লোকদেরকে বলে দিন যে ঈদা নিসা। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিতে চাও না তবে তাদেরকে তালাক প্রদান করো অর্থাৎ এর পূর্বে আর ইত রেখা আর রব্বাকুম যিনি তোমাদের তাদের গৃহ হতে আর তারা নিজেরাও যেন স্বেচ্ছায় বের না হয় কিন্তু যদি কেউ প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় তবে স্বতন্ত্র কথা सम्भवतः सृष्टि नतुन विषय ফায়দা বালগনা আজালা হুন্না অনন্তর যখন ওই স্ত্রীলোকগণ সীয় ইদ্দত অতিক্রান্ত করার নিকটবর্তী হয় ফা আমসিকু হুন্না বিমা তখন হয়তো তাদেরকে যথারীতি বিবাহের মধ্যে থাকতে দাও আও ফা রেকু হুন্না বিমা অথবা যথারীতি তাদেরকে মুক্ত করে দাও আর তোমরা আল্লাহর আসতে সঠিক সাক্ষ্য প্রদান করো এটা দ্বারা ওই ব্যক্তিকে উপদেশ প্রদান করা হচ্ছে বিশ্বাস রাখে আখিরি। আল্লাহর উপর এবং কি আল্লাহ যা তার ধারণাও হয় না আল্লাহর উপর ভরসা করে তবে আল্লাহই তার জন্য যথেষ্ট আল্লাহ তের কাজ পূর্ণ করে থাকেন আর যারা নিরাশ হয়ে গেছে যদি তোমাদের সন্দেহ হয় তাদের ওই গর্ভ প্রসব হওয়া পর্যন্ত আর যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার প্রত্যেক বিষয় সহজ করে দিবেন। আর তাকে বিরাট পুরস্কার প্রদান করবেন আজ কিনু হন তোমরা ওই তালাক প্রদত্ত স্ত্রীদেরকে থাকবার ঘর দাও মিন হাইফতম যেখানে তোমরা বাস করো उत्तर उद्देश्य तब तक खरच दामला तब तुम्हारा तरमय प्रदान करो वा वा आ... वा वा আর পরস্পরের মধ্যে তবে অন্য স্ত্রী লোক স্তন্ন দান অবস্থা অবস্থাশীলদের উচিত যে সে অবস্থা অনুসারে ব্যয় করে তার তাকে করে সামর্থ্য দিয়েছেন আল্লাহ অভাবের পর সত্তরে তাকে নির্দেশ পালনে এবং তার রসুল সুতরাং আমি তাদের কঠোর হিসাব গ্রহণ করলাম আর আমি তাদেরকে অতি কঠোর শাস্তি প্রদান করলাম রেখেছেন আয়া এবং সাদিদা এক কঠিন আজাব আল্লাহ কে ভয় ইয়া উলিল আলবাব জ্ঞানবান যিনি তোমাদেরকে পরে পরে শোনাচ্ছেন আল্লাহর সুস্পষ্ট নির্দেশ সমূহ লিও যেন এমন লোকদেরকে আনয়ন করেন আমানু। যারা ইমান আনে এবং অন্ধকার হতে আলোর দিকে আর্য আল্লাহর উপর ইমান আনবে ওই আমলি হান এবং সৎকাজ করবে ইউদ্িল হুজান আল্লাহ তাকে এমন উদ্যানসমূহে দাখিল করাবেন দেশ তিনি সাত আসমানকে সৃষ্টি করেছেন এবং তার অনুরূপ জমিন এগুলোর মধ্যে নির্দেশাবলী নাজিল হতে থাকে লিতা আলামু যেন তোমরা বুঝতে পারো আন্নাম সাইন কদির যে আল্লাহ প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান ও আন্নাম লহ কদ আহাতবিকুল্লিস ইলমা আর আল্লাহ প্রত্যেক বস্তুকে জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন।